<تصفيق> السلام عيك رحمة জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমাদের হাদিসের কাহিনী এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাদিসের কাহিনী একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের জীবনে সন্ধ্যের দিকে ভালোর দিকে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে আমরা জানি আমরা মুসলিম হিসাবে সকলেই বিশ্বাস করি যে ইসলামের মূল বিষয় হচ্ছে কোরআনুল করিম সাথে রসুল সাল আলহ সাল্লাম এর হাদিস আল্লাহ সবহান রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম এর হাদিসকে গুরুত্ব দিয়ে কোরআনুল করিমে বিভিন্নভাবে তুলে ধরেছেন সৌরাতের সাত নম্বর আয়াতে আল্লা তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো রাসুল তোমাদেরকে যা থেকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ সুবহান এই নির্দেশ এ আমাদেরকে জন্য নিশ্চিত করে দিচ্ছে যে রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম ইসলামের যে কোনো বিষয়ে মানার ক্ষেত্রে বা যে কোনো বিষয় বর্জনের ক্ষেত্রে আমাদের জন্য মাপকাঠি হচ্ছেন আমাদের প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম মুহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামের কাছ থেকে আমরা যা পেয়েছি সেটির নামই হচ্ছে হাদিস আল্লাহ সুহানকে বিভিন্ন মানুষের জন্য যা নাজিল করা হয়েছে সেগুলিকে তুমি বিশদ সুন্দরভাবে তাদের মাঝে স্পষ্ট করে তুলবে তাদের মাঝে ব্যাখ্যা দেবে সুতরাং আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য নাজিল হওয়া বিষয়টি যখনই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন ব্যাখ্যা দিয়েছেন এটির নামেই হচ্ছে মূলত হাদিস। হাদিস আমরা জানি রাসুল সাল আলিহুসাল্লামের হাদিসগুলিকে সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয় একটিকে বলা হয় কাউলি রাসুল সাল্লাহ আলিহুসাল্লামের বক্তব্য অপরটিকে বলা হয় ফেয়ালি রাসুল সাল্ল্লা আলি হোসাল্লামের কর্ম তৃতীয় আরেকটি দিক সেটিকে বলা হয় তাকরিরই রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের সম্মতি সুপ্রিয় দর্শক শ্রোতা একজন মমিনের জীবনে রাসুল সাল্লাহ আলীহোসাল্লামের এই তিন প্রকারের হাদিসেই অবশ্যই তাকে মেনে চলতে হবে অবশ্যই তার জীবন করআনের সাথে এ তিন প্রকার হাদিসের আলোকেই গড়তে হবে রাসুল সাল্লাহ আলিহু সাল্লামের এ তিন প্রকার হাদিসের প্রথম প্রকার হচ্ছে হাদিস কাউলি তার বক্তব্য রাসুল সাল্লাহ আলীহু সাল্লাম মুসলিম উম্মার বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয় বর্ণনা দিতে গিয়ে বক্তব্যমূলক যে সমস্ত হাদিস তার কাছ থেকে এসেছে আমরা পেয়েছি এ হাদিসগুলির মাঝে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাদিসের কাহিনী একটি গুরুত্বপূর্ণ পার্ট হল হাদিসের কাহিনী রাসুলসাল করিমের ধারাবাহিকতার আলোকেই করিমের নিয়ম নীতির আলোকেই আল্লাহ আল্লা সুহান করিমে যেমন পূর্ববর্তী নবীরাসুলদের এবং সেই নবীরদের অনুসারীদের যাদের মাঝে তারা দাওয়াত দিয়েছেন তাদের এবং তাদের পরিণতি ইত্যাদি সবকিছু সম্পর্কে আল্লাহ সবহান তাদের কাহিনীগুলি যেমন ধরেছেন নবী মোহাম্মদ সাল্লাম তিনিও একইভাবে কারিমের নিয়ম নীতির আলোকে তিনিও ধারাবাহিকভাবে এই ধরনের পূর্ববর্তী নবিরাসুলদের এবং পূর্ববর্তী সেই নবীর আসুলদের অনুসারীদের বা যাঁদের মাধ্যে যেই পরিবেশে যেই প্রেক্ষাপটে নবী রাসুলগণ বিভিন্ন রকমের অবস্থান তাদের রয়েছিল সেগুলিকেই কাহিনী আকারেই রাসুল সালিমে যেমনইভাবে আল্লাহ এই কাহিনীগুলি তুলে ধরেছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য আমাদের সতর্ক হওয়ার জন্য আমাদের সঠিক পথে প্রদর্শনের জন্য একইভাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তাঁর বক্তব্যে তাঁর হাদিসেও তিনি এই ধরনের কাহিনীগুলিকে তুলে ধরেছেন যাতে আমরা সেই কাহিনীগুলির আলোকে শিক্ষা নিতে পারি সেই কাহিনীর আলোকে আমাদের জীবনকে সুন্দর করতে পারি সেই কাহিনীর আলোকে আমরা আমাদের চলার পথে সতর্ক হতে পারি এই ধরনের উদ্দেশ্যেই রাসুর সাল্লাহ আলিহসাল্লাম তিনিও হাদিসে এ সমস্ত কাহিনীর অবতারণা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা एक विषय मना रखते रसुल्लाह अलिम हादिसर कहनी अवश्य गुरुतपूर्ण विषय अवश्य चमत्कार विषय कम रखते हम रसुल्लासल्लम हदीसर कहते समाज असंख्य कहनी बर्णना कहनी आसले वास्तवता नहीं যেগুলির ভিত্তি নেই সেগুলি বিভিন্নভাবে মানুষের মুখে চলে এসেছে মানুষ সেগুলি বলে থাকে সুতরাং আমরা অবশ্যই হাদিসের কাহিনীকে গুরুত্ব দিব হাদিসের কাহিনী থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করব কিন্তু মনে রাখতে হবে এই হাদিসের কাহিনীটি রসুলসাল আলী হুসাল্লাম থেকে নির্ভরযোগ্য তথ্য সূত্রে প্রমাণিত কি না सुल्ला प्रमाणित सीखन बड़े पाथ्य सुप्रिय दर्शक श्रोता तुष्ठने दी चाह रसुल्लाह अलिमर हादिसर कहनी যে কাহিনীগুলি আপনার জন্য হবে একটি বড় ধরনের পাথেও যে কাহিনীর আলোকে আপনি শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করতে পারবেন যে কাহিনীর আলোকে আপনি নিজের জীবনে চলার পথে সতর্কতা অবলম্বন করতে পারবেন এমন চিত্রগুলি যেন মুহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম সে কাহিনীগুলিতে তুলে ধরেছেন সুতরাং এ কাহিনী মানেই আমরা বলবো না বা কখনো বুঝব না কাহিনী মানেই হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প কাহিনী মানেই হচ্ছে এটি একটি উপন্যাসের গল্প বিষয়টি কখনো এমন নয় হতে পারে কাহিনী কাল্পনিক গল্প হতে পারে কাহিনী উপন্যাসের গল্প যার ভিত্তি নেই যার অস্তিত্ব নেই যার বাস্তবতা নেই আবার সেই কাহিনীর মাঝে এমনও রয়েছে যেগুলির অবশ্যই বাস্তবতা রয়েছে অবশ্যই ভিত্তি রয়েছে অবশ্যই তা মানুষের জীবনে বড় ধরনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আমরা আপনাদেরকে আমাদের এ হাদিসের কাহিনী অনুষ্ঠানে সেই সব কাহিনীগুলি উপহার দেব আপনাদের জন্য সেসব কাহিনীগুলিকে আমরা তুলে ধরব যেগুলি রসুল সাল্লাহ আলি হুসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যা নির্ভরযোগ্য যা গ্রহণযোগ্য যা থেকে আমরা ইসলামী শরীয়তের বিধিবিধান গ্রহণ করতে পারব ইসলামী শরীয়তের নিয়ম নীতি শিক্ষা নিতে পারব শ্রোতা আজকে আমরা আমাদের এই অধিবেশনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল আলী হুসাল্লামের সেই মক্কা জীবনের একটি কাহিনী আজকে আমরা শুনব যে কাহিনীটি একটি বড় ধরনের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই ए कहर अवतरण एक गुरुतपूर्ण शुरू हो इम बुखारी शही बुखारी कह इमस्लिम रहमह उल्लाहीसलिमे इमाम बुखारी रहमहल्ला तीन हजार दुशत एकत्र नम्बर हादीसे कह तुम ইমাম মুসলিম রহমাহুল্লাহ সহি মুসলিমের এক হাজার নম্বর হাদিসে এ কাহিনীটি তুলে ধরেছেন যে কাহিনীটি বর্ণনা করেছেন জীবনসঙ্গিনীন আলাহ আনহা নবী সাল আলী হুসাল্লামকে মদিনার পরিবেশে জিজ্ঞাসা করলেন আপনার জীবনে তো অনেক কিছুই ঘটেছে সুতরাং আমার মনে হয় আপনার জীবনে দিনের যে ঘটনা দিনের যে কাহিনী সেই কাহিনীটি মনে হয় সবচেয়ে বড় কষ্টদায়ক সবচেয়ে বড় ব্যথা পাওয়ার বিষয় কারণ সেই অহুদের ময়দানে আপনি সেখানে কত আহত হলেন কি সেই লৌহ হেমলেট মাথায় বিধে রক্তে রক্তাক্ত হলেন আপনি সেই উহুদের যুদ্ধে আপনার দাঁত পর্যন্ত ভেঙে গেল এই উহুদের যুদ্ধে আপনার প্রিয় চাচা হামজা হামজার্লাহ তালা আনহু নির্মমভাবে তিনি শহীদ হলেন এ উহুদের যুদ্ধে একজন দুজন নয় সত্তর জন সাহাবি शाहत वरण कर सूतरा ओहूदी घटना सब चुनाव आयूल सलिहु सल्लाम आय्ला हे आय जिन्हे অহুদের দিনে যে ঘটনা ঘটেছে অহুদের দিনে যে ক্ষতিগ্রস্ত আমি হয়েছি বা মুসলিম হয়েছে মুসলিম বাহিনী হয়েছে হওয়ার চেয়ে আরো বড় ধরনের ব্যথাদায়ক আমার জীবনের ঘটনা হচ্ছে সেই ঘটনা মক্কার পরিবেশে আমি যখন এ এতাওহিদের দাওয়াত দেওয়ার জন্য মক্কায় উপযুক্ত পরিবেশ পাচ্ছিলাম না আমার তৌহিদের দাওয়াতে আমার শের বর্জনের দাওয়াতে পর্যায়ক্রমে অনুসারীদের সংখ্যা বাড়ছে তা ঠিকই কিন্তু ইসলাম বিদ্বেষী তাওহিদ বিদ্বেষী সেই মুশ্রেক সমাজ তাদের এই বিদ্বেষ ভাব কমছে না বরং যতই ইসলামের অনুসারী বৃদ্ধি হচ্ছে ততই তাদের জুলুম নির্যাতন নিপীড়ন সেটিও বেড়ে চলছে আমি মনে করলাম যে এই মক্কার পরিবেশ এটি জন্য এর চেয়ে আর ভালো হওয়ার আশা করা যায় না বরং আরো কঠিন খারাপও হয়ে যেতে পারে তাই আমি ইচ্ছা করলাম যে মনে হয় এই মক্কা থেকে বের হয়ে পার্শ্ববর্তী কোনো এলাকায় যদি আমি যেতে পারি সেখানে হয়তো একটি সুন্দর পরিবেশ তৈরি হবে যেখানে মানুষেরা আমার এ দাওয়াতকে গ্রহণ করবে তারা শান্তিপূর্ণ সমাজ গড়ার চেষ্টা করবে এবুক ভরা আশা নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বের হলেন সেই তয়েফের দিকে তয়েফের পরিবেশে গিয়ে তিনি এ তাওহিদের দাওয়াত দিলেন আল্লা সবহানার একত্ববাদের দাওয়াত দিলেন তাদেরকে শের বর্জনের দাওয়াত দিলেন রাসুল সাল আহ আকবার মক্কার পরিবেশ রাসুল সাল আলীহসাল্লামের জন্য যত কঠিন ছিল তয়েফের পরিবেশ যেন তার চেউ শতগুণে আরো কঠিন হয়ে গেল তিনি বুক ভরা আশা নিয়ে বের হলেন তয়েফের দিকে যে তয়েফের মানুষেরা হয়তোবা তার এ দাওয়াতকে গ্রহণ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ সেখানে তৈরি করবে একটি শান্তপূর্ণ পরিস্থিতি সেখানে সৃষ্টি হবে কিন্তু নবী মোহাম্মদ সালিহ্লাম সেখানে গিয়ে বিষয়টি ভিন্ন ধরনের পেলেন আরো বিপরীত ধরনের পেলেন কঠিন থেকে আরো কঠিন পেলেন জুলুম থেকে আরো বড় জুলুমের পরিবেশ সেখানে পেলেন নবী সাল্ল আলিহ্লাম তাদেরকে তাওহিদীর আল্লাহ সবহান একত্রবাদের দাওয়াত দিলে আল্লাহ সুবাহের দাওয়াত দিলে তারা এ দাওয়াত করেখাটে দুষ্ট ছেলেদেরকে মোহাম্মদ সাল আলিহ সাল্লামকে ইটপাতকেল নিক্ষেপ করে রক্তে রক্তাক্ক পর্যন্ত আকবার। নবী মোহাম্মদ সাল্লাহ আলীহ্লাম সেই তয়েফের পরিবেশে তয়েফের সেই এলাকায় সেই তয়েবাসী থেকে এত কষ্ট পেলেন এত আহত হলেন যে ধরনের আহত ও কষ্ট তিনি মক্কার পরিবেশে পাননি নবী সাল্লুসাল্লাম সেই তয়েব থেকে তিনি নির্যাতিত হয়ে তিনি মজলুম হয়ে ব্যথিত হয়ে আহত হয়ে রক্তে রক্তাক্ত হয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলীহুসাল্লাম ए दिसे हारा कि मन करते जो एक कठिन घर मैं हठात साधारण अवस्था फिर आसले आकाशे ऊपर दिखाई छायर का নেমে আসলেন আকাশ থেকে হে মোহাম্মদ আপনার আজকের এই অবস্থা আপনার আজকের এই কঠিন পরিণতি বা আপনার আজকের এই কঠিন সমস্যার বিষয়গুলি তিনি সবই দেখেছেন তিনি সবাই শুনেছেন মালাকুল সুবহান পৃথিবীতে যত রকমের পাহাড় পর্বত রয়েছে আল্লা সুবহানহালা এই পাহাড় পর্বতগুলি নিয়ন্ত্রণের জন্য যেই ফেরস্তাকে ফেরস্তাদেরকে দায়িত্ব দিয়েছেন সে সকল ফ্রেস্তাদের সে সকল ফ্রেস্তাদের যিনি নেতৃত্ব দিয়ে থাকেন তিনি হলেন মালাকুল জিবাল সমগ্র পৃথিবীর সকল পাহাড়গুলি নিয়ন্ত্রণের যে সমস্ত দায়িত্বশীল ফেরেস্তা সেই সকল দায়িত্বশীল ফেরেস্তাদের যিনি নেতৃত্ব দেন সেই মালাকুল জিবাল তাকেও জিবিরিল আলহিসুসাল্লাম নিয়ে এসেছেন সেই মালাকুল জিবাল তিনি রাসুল সালিহসালকে সালাম জানালেন সালাম জানিয়ে তিনি বললেন যে হে মোহাম্মদ সালি আল্লাহ আপনার কাছে সুবাহ করেছেন আপনার যা অনুমতি হয় আপনি যা নির্দেশ করবেন সেই আলোকে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য নবী সাল আলহুসাল্লামকে বললেন যারা আজকে সেই তয়েববাসী আপনাকে রক্তাক্ত করেছে जै तयबासी कष्ट दिए तयबासी आहत करी तयड़ित दत् ग्रहण कर दिन मक्कार से विशाल दुई पहाड़ दिए तयबासी के धूलिस तयबबाशी के निश्चिन्ह दिन নবী মোহাম্মদ তিনি আলী হোসাল্লামকে রসুল হিসেবে প্রেরণ করেছেন তার সেই তার বক্ষ যেন রহমতে ভরা তার বক্ষ যেন দয়া মায়ায় ভরা তিনি কারো প্রতিশোধ নেওয়াটাকে নিজের কারণে কখনো পছন্দ করতেন না ইসলামের বিষয়ে হলেই তিনি নিতেন কিন্তু নিজে কষ্ট পেয়েছেন এজন্য তিনি কারো কারো কাছে কখনো প্রতিশোধ সাধারণত নিতেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তিনি সব সময় বিষয়টি নেওয়ার চেষ্টা করতেন